মালিক ইবনু সাসা রাজিয়াল তাল্লানু হতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম মিরাজ রাত্রির ঘটনা বর্ণনা করতে গিয়ে তাদের নিকট এও বলেন তিনি যখন পঞ্চম আকাশে এসে পৌঁছলেন তখন হঠাৎ সেখানে হারুন আলাহ সালাম এর সাথে সাক্ষাৎ হল জিব্রাইল আল্লাহ সালাম বললেন ইনি হলেন হারুন আলাহ সালাম তাকে সালাম করুন তখন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন মার হাবা পূর্ণবান ভাই ও পূর্ণবান নাবী সাবিত এবং আব্বাত ইবনু আলী রহমতুল্লা আলহী আনাস সদুল্লাহ তাল্লাহর সূত্রে নবী সাল্লাহ আল্লাহলাম হতে হাদিস বর্ণনায় কতাদ রহমাতুল্লা আলহী এর অনুসরণ করেছেন